আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সায়িআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু যারা দূরেও কাছে বসে আমাদের এ অনুষ্ঠান দেখছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা কোরআন থেকে বুনিয়াদী শিক্ষা পেতে পারি এজন্য আমরা বিভিন্ন ছোট ছোট সুরাগুলো তিলাবাত করে সেগুলো থেকে আমরা বিভিন্নভাবে সেগুলি অর্থ আলোচনা করে তাফসির করে সেগুলো থেকে শিক্ষা নেওয়ার চিন্তা করছিলাম এবং চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আমরা আজ সুরা তাকা সুরে এসে পৌঁছেছি সূরাটি তেলাবাদ করব অর্থ জানবো শব্দার্থ তারপর ইনশাআল্লাহ আমরা সেটার ব্যাখ্যা গ্রহণ করব। প্রথমে আমরা তেলাবাত করিজুবিল ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون ها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الحمد لله أمره سورة تلوات <تصفيق> قرسي التكاثر অর্থ হচ্ছে বেশি পাওয়ার প্রতিযোগিতা পরস্পরের কাসরাত থেকে শব্দটি আসছে অর্থাৎ বেশি প্রত্যেকে বেশি পেতে চাই এই অর্থে আর তাকাতুর সুরাটি নামকরণ করা হয়েছে প্রথম আয়াতেই আল্লাহ কুমুর তেকা শব্দ থেকে তাক্কা আসুর শব্দ থেকে সে নামকরণ করা হয়েছে তাকাতুর সুরাটি মক্কায় নাজির হয়েছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম মক্কায় থাকা কালীন মানুষদের সাবধান করার জন্য আল্লাহ তালা সুরেটি নাজির করেছিলেন সুরটির মধ্যে প্রথমে বলা হয়েছে আল্লা কুমুর টাকা আসুর মহাচ্ছন্ন করে রেখেছে বিরত রেখেছে গাফেল করে রেখেছে উদাসীন করে রেখেছে তোমাদেরকে টাকা বেশির প্রতিযোগিতা বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে কিসের থেকে উদাসীন করে রেখেছে আখেরার থেকে আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে হাত্তা জুরতুমুল মাকাবের যতক্ষণ না তোমরা জেয়ারত করছো কবর সমূহের হাত্তা যতক্ষণ না জুরতুম তুম তোমরা জেয়ারত করছো মাকাবের কবর সমূহের তারপরে কেল্লা কখনো নয় কাল্লা এটাকে বলো হরফেরাদার কখনো নয় কেল্লা সাউফা তাহলে মুন শীঘ্রই তোমরা জানতে পারবে অচিরই তোমরা জানতে পারবে সুম্মা কল্লা সৌফতাহ আলমুন অতঃর আবার বলছেন আল্লাহ সুম্মা অত তারপর সৌফতাহ আলমুন তোমরা ও জানতে পারবে কল্লা কাল্লাউ তালামুন ইয়াকিম কখনো নয় যদি তোমরা জানতে দৃঢ় আলমের সাথে জ্ঞানের সাথে তোমরা জানতে পারতে তাহলে তোমাদের এই অবস্থা হতো না তোমরা এই প্রতিযোগিতায় লিপ্ত হতে না দুনিয়া পাওয়ার জন্য কল্লা কাল্লাউ তায়লম হাইজমাল ইয়াকিম লাতারা উন্নল জাহিম অবশ্যই নিঃসন্দেহে লাম আসছে নুন তাকি আসছে অবশ্যই তোমরা দেখতে পাবে জাহিমকে জাহিম জাহান নামকে তোমরা দেখতে পাবে আগুন দেখতে পাবে তোমরা অগ্নিকে দেখতে পাবে যেখানে তোমাদের প্রাণ হবে লাতারা উন্নল জাহিম তুমা তারপর আবার বলছি লাতারা উন্ন অবশ্যই তোমরা তাকে দেখতে পাবে আইনএল ইয়িন চাক্ষুষ বিশ্বাসে চাক্ষুর দৃঢ় বিশ্বাস দেখতে পাবে চোখের সামনে দেখতে পাবে লয়াকিনুস আলু মা এ দিন আনীন নারিম অতঃর লুস আলুন্না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ইয় মা সেদিন আনিন নারিম নামত সম্পর্কে আনিন নারিম অর্থাৎ ন্যামত সম্পর্কে সুরাটি আমরা অর্থ জানলাম বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব প্রথমে বলা হচ্ছেন আল্লাহ কুমুত্তা কাতুর ভুলে দিয়েছে তোমাদেরকে উদাসীন করে রাখেছ তোমাদেরকে তাকা আসুর প্রতিযোগিতা দ্বিতীয় অর্থ হচ্ছে তাকা আচুর পরস্পর অহংকার তাফাখর অর্থে অর্থাৎ তোমরা গর্ব অহংকার যেভাবে করছ সম্পদ ছাড়াও পিতা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে অথবা তোমাদের বংশ বংশকৌল্য নিয়ে তোমরা যেই পরস্পর প্রতিযোগিতা লিপ্ত হয়েছ সেটা তোমাদেরকে আসল যে উদ্দেশ্য তোমাদের প্রেরণের তা থেকে ভুলিয়ে দিচ্ছে তার প্রত্যেকটি মানুষ আসর ফেরার উদ্দেশ্য আছে আল্লাহ তালার ওমা খালাতুল জিন্না আলী সাইল আলী আর একমাত্র আল্লাহর এবাদতের জন্যই যেহেতু আমাদের সৃষ্টি করা হয়েছে সেটা মূল উদ্দেশ্য তাফা খর্বিল অর্থাৎ আমার বংশের এত মানুষ ছিল আমার বংশের এত বড়ো বড়ো লোক ছিল এই যে অহংকার এই অহংকার মানুষকে ভুলিয়ে দিচ্ছে আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ কুমুর্তা তোমাদেরকে ভুলিয়ে দিচ্ছে তোমাদের জ্ঞান তোমাদেরকে আসল উদ্দেশ্য ভুলিয়ে দিচ্ছে জ্ঞানের মধ্যে বাড়াবাড়ি প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যদি শরীয়তের জ্ঞান হয় সে জ্ঞান অর্জন করা সে জ্ঞান অর্জন করা অবশ্যই প্রশংসনীয় সেটাতে বাড়তে পারে সেটা মানুষ অনেক কিছুই গ্রহণ করতে পারে কিন্তু দুনিয়ার জ্ঞান অর্জনের মধ্যে কিছু আছে জায়েজ কিছু আসে হারাম কোন কোন জ্ঞান আল্লাহ রসুল সাল্লাম তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন তিনি বলেছেন আল্লা আউজাম আলমুল্লাহ ইনফার এমন জ্ঞান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যা উপকার লাগে না এই জ্ঞান অর্জনের মধ্যে পরস্পর প্রতিযোগিতা লিপ্ত হয়েছে সেগুলি অনেক সময় মানুষকে তার কর্তব্যকর্ম থেকে দূরে রাখে মন জিনিসকে ভুলিয়ে দেয় অর্থাৎ যেই আলেম সরাই আলেম নয় শরীয়তর আলেম নয় তা অর্জন করার ক্ষেত্রে বাড়াবাড়ি তা অর্জন করার ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে অনেক সময় তাদের কর্তব্যকর্ম ভুলে যায় এই জাতীয় আলেম কিন্তু এই আয়াতের অর্থের ভিতরে পড়ে অর্থাৎ তারা ভুলে গেছে আল্লাহ কুমু তে কাসুর এই অ্যালেমের বা জ্ঞানের জ্ঞানের ছড়াছড়ি জ্ঞানের ভিতরে প্রতিযোগিতা লিপ্ত হয়ে তারা সত্যিকার দায়িত্ব ভুলে গেছে যে দায়িত্ব ছিল তাদের একমাত্র আল্লাহর ইবাদত করা আল্লাহ তালার কথা শোনা তার দিনকে বাস্তবায়ন করা সেই দায়িত্বকে ভুলে তারা সব সব ভিন্ন পথে পরিচালিত হচ্ছে এ অবস্থা চলতে থাকবে হাদিসে আসছে আল্লাহ কুমুর হাত্তাজ তুমুল মকাবের হাত্তা জুর তুমুল মাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা কবর চেয়ার না করবে অর্থ হচ্ছে স্বাভাবিক অর্থ হচ্ছে এটা কিন্তু এখানে শুধু জেয়ারত কর বলা উদ্দেশ্য নয় শুধু জেয়ারত বলার উদ্দেশ্য নয় জেয়ারত বলার উদ্দেশ্য এটা যে তোমরা কবর পর্যন্ত চলে যাবে তোমাদের অবস্থা এর আগেও তোমাদের হুঁশ হবে না কবরে যাওয়ার পরে তোমাদের হুঁশ হবে যে আসলে তোমরা ভুল করেছিলে ভুল পথে চলেছিলে তখন তোমরা বুঝতে পারবে কিন্তু সে বুঝা তোমাদের কোনো কাজই আসবে না আল্লাহ কুমুত্তা কাজ হুম অর্থাৎ বেশি যে প্রতিযোগিতা প্রত্যেকটি কাজে অ্যালমে হোক বা তোমাদের পিতা মাতা আত্মীয় অহংকার হোক অথবা ধন সম্পদের ব্যাপারে হোক এই সমস্ত প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে রাসুলকে ভুলিয়ে দিয়েছে দিন ভুলিয়ে দিয়েছে তোমাদের কর্তব্যকর্ম ভুলিয়ে দিয়েছে এই অবস্থা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা মারা না যাও মৃত্যুর পরে তোমাদের এই অবস্থা শেষ হবে হাদিসে আসি রসুল্লাহ সাল্লাইসালাম বলেছেন লাউকানি আদম ওয়াদা মিনধাহাবা ওয়াদি বনী আদমের যদি একটি উপত্যকা থাকে তখন সে দুইটি উপত্যকা চাইবে একটি উপত্যকা যদি স্বর্ণের একটি উপত্যকা থাকে সে দুইটি স্বর্ণের উপত্যকা চাইলে তারপর রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন বনি আদমের পেট মাটি ছাড় কিছু ভরতে পারে না অর্থাৎ মরে গেলে মাটি হয়ে গেলে তার পেট নষ্ট হয়ে গেলে তখন সা তার লোভ বন্ধ হবে এমন অবস্থা কখনো কখনো দেখা যায় মানুষ সত্যের আশি বছর একশো বছর চলে গেছে আমাদের চোখের সামনে অনেককেই আমরা দেখতে পাই যারা বয়স্ক হয়েছে সন্তান সন্ততি তার বড় হয়ে গেছে প্রত্যেকেই চাকরিজীবী হয়েছে বা তারা কাজ করছে তাদেরও অর্থ সম্পদ আয়ের ব্যবস্থাপনা হয়েছে তাদের কোনো অভাব নেই কিন্তু যে লোকটি বৃদ্ধ হয়েছে তার কিন্তু সম্পদের প্রতি মোহা এত বেশি সে মনে হয়েছে এখনো পঁচিশ বছরের যুবক তার অথচ তার কবরে যাওয়ার সময় হয়েছে একটুও সম্পদ আহরণ থেকে সে বিরত হচ্ছে না কারণ তার মধ্যে এটা একটা বড় ধরনের সে একটা মোহাচ্ছন্ন আছে মানহুমান এলাইসবা মানহুমুন ফি জাম মাল ও মানহুমুন ফি তলবেল আয়াল যে ব্যক্তি আলেম অর্জন করছে তার যেমন আলেমের প্রতি তার প্রচন্ড মোহ রয়ে গেছে সে কখনো সেটা ছাড়তে পারে না তেমনিভাবে কখনো কখনো দেখা যায় বা বেশিরভাগ সময় দেখা যায় এটাই যে ব্যক্তি সম্পদ অর্জনের ভিতরে লিপ্ত হয়ে গেছে সে সম্পদ অর্জনের মোহ ত্যাগ করতে পারে না এটাই রসোল্লাহ সাল্লি আসলাম এই জন্য বলেছেন যে এই সম্পদ অর্জন করতে করতে একসময় সে মূল উদ্দেশ্য থেকে দূরে সরে যায় তাকে ভুলিয়ে পেলে যে আসলে তার কতটুকু সম্পদের প্রয়োজন ছিল এটা সে ভুলে যায় রসোল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ বলে ইয়াকলুব না আমার সম্পদ আমার সম্পদ তার সম্পদ তো ওনা মাল তো শুধু অতটুকুই যতটুকু সে খেয়েছে এবং সে হজম করে ফেলেছে আবার আর অতটুকু সে পরিধান করেছে এবং পুরাণ করে ফেলেছে আর তৃতীয় হচ্ছে তার সম্পদ হচ্ছে এটা যেটা সে সৎকার করেছে এবং সেটা বাকি রেখেছে সেটা তার জন্য থাকবে এর বাইরে যে সমস্ত সম্পদ আছে তার সম্পদ সেটা নয় সেটা অন্য কারোর সম্পদ সেটা থেকে কোনো কাজে করতে পারবে না সেটা ব্যবহার করতে পারবে না সেটা সে অন্য পেয়ে যাবে তো এত বেশি সম্পদের মোহ মানুষের প্রয়োজন নেই যতটুকু না হলে নয় ততটুকু তার অর্জন করা উচিত রসোল্লাহ সাল্লাহ সালাম থেকে প্রত্যেকের আমাদের শিক্ষা নেওয়া উচিত রসোল্লাহ সাল্লাহাম তিনি সম্পদ অর্জনের ক্ষেত্রে এমন একটি নজির দেখিয়েছেন তিনি বলেছেন যে দুনিয়ার এমন হওয়া উচিত কুনফিদ দুনিয়া গরিবান ও আবিরে সাবিল দুনিয়াতে তুমি অপরিচিত অথবা মুসাফিরের মতো হও তারপর তিনি একটি উদাহরণ দিয়েছেন যেন একটি গাছের নিচে অবস্থান নিয়েছে এসে আবার গাছের নিচে চলে যাবে কেউ গাছের নিচে অবস্থানের সময় বা অবসর নেওয়ার সময় বিশ্রামের সময় কেউ এখানে বিল্ডিং বানায় না বা এখানে কোনো রকমের সম্পদ গড়ে তোলে না দুনিয়া যেহেতু আমাদের সর্বশেষ জায়গা নয় সোল্লা সেটাও বলে দিয়েছেন তিনি যখন কোরআস গাচ্ছিলেন মসজিদিনবী তৈরির সময় সাহাবাহামের সাথে তখন বলছিলেন আল্লাহম আল্লাহ আয়সা ইল্লাহ আয়সা আল্লাহ আল্লাহাজরা আল্লাহ যে দুনিয়ার জীবন বড় নয় আখ্রাতের জীবন হচ্ছে বড় জীবন সেই জীবনের জন্য তিনি আনসার ও মহাজার ক্ষমা করার জন্য আল্লাহ কাছে চাইলেন এর অর্থ হচ্ছে সম্পদের মোহ বা জ্ঞান জনের মোহ যে জ্ঞান শরীর জ্ঞান নয় শরীরতের জ্ঞান নয় অথবা যে মানুষের ভিতরে পরস্পর অহংকার করার নিজের গর্ব অহংকার করার যে সম্পদ নিয়ে বা পিতা মাতা নিয়ে অহংকার করার যে প্রবণতা সেটা মানুষকে অনেক কিছুই ভুলিয়ে দেয় তার কর্তব্য ভুলিয়ে দেয় সেটাই এই আয়াতে উল্লেখ করা হয়েছে দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম সুরায়াত তাকাসুরের আয়াতগুলের তাফসির নিয়ে ইনশাল্লাহ বাকি তাফসির আমরা একটি বিরতির পর করব ত এতক্ষণ আমাদের একটি বিরতির সময় হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত্মানী দর্শকবৃন্দ আমরা বিরতির পরে ফিরে এসেছি আমাদের সুরাতুরে বাকি অংশের তাফসিল করবো বলে আল্লাহ তালা বলছেন এরপরে আল্লাহ কুমুর তেকাজ রোহায় তাজমুল মক কাল সৌফত আলমুন কখনো নয় এটা হতে পারে না এটা হবে না ঠিক হবে না এটা কখনো সৌফতাহ আলমুন ও চিরেই তোমরা জানতে পারবে সৌফতাহ আলমুন তারপর আবার বলছেন অচিরেই তোমরা জানতে পারবে কি অবস্থা হবে তোমাদের তোমরা মনে করছো এবারে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এভাবেই তা কিন্তু নয় তোমাদের প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে তোমাদেরকে সম্পদের হিসাব দিতে হবে তোমাদের কর্মকাণ্ডের হিসাব দিতে হবে জ্ঞানেরও হিসাব দিতে হবে কি জেনেছ হাদিসে আসছেই জন্য রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন কোন মানুষের কদম সামনে দিকে এগিয়ে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার তিনটি প্রশ্নের উত্তর না দেয়া হয় একটি হচ্ছে তার জীবন সে কিসে ব্যয় করেছে দ্বিতীয় হচ্ছে তার সম্পদ সে কিভাবে আয় করেছে এবং কোথায় সেটা ব্যয় করেছে আর তৃতীয় হচ্ছে তার যৌবন কেউ কাজে লাগিয়েছে একথা তাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে কারণ এভাবে পার হওয়া যাবে না সেটাই আল্লাহ বলছেন কেল্লা কখনো নয় তোমরা যা মনে করছ যে ভুলে গেলে চলে দুনিয়া মধ্যে লিপ্ত হয়ে আশ্রাত ভুলে যাবে তা কিন্তু নয় এটা কখনো চলতে পারে না সুম্মক সৌফাত আলম ওছিদেই তোমরা জানতে পারবে কেল্লা যদি তোমরা জানতে পারতে কখনও না যদি তোমরা জানতে লাউ তাই যদি তোমরা দৃঢ় জ্ঞানে জানতে পারতে যে আসলে সত্য কোনটা কোনটা গ্রহণযোগ্য তৈরি তোমরা কখনও এই প্রতিযোগিতায় লিপ্ত হতে না অর্থাৎ চূড়ার মধ্যে কিন্তু উত্তরটা আসেনি উত্তরটা আমাদেরকে দিতে হবে পরবর্তী অংশ থেকে বোঝা যাচ্ছে যে তোমরা এই প্রতিযোগিতায় কখনও লিপ্ত হতে না বরং দিনের জন্য কাজ করতে আল্লাহাবাদ করতে ভুলেও যেতে না এবং আল্লাহ তালার সন্তুষ্টি বিধানের পথে তোমরা চলতে সুতরাং পরে আল্লাহ তালা বলছেন কাল্লা আলাউ তলম আলম ইয়াকিম তারপর লতলাউল জাহিম অবশ্যই অবশ্যই তোমরা জাহিমকে দেখবে জাহান্নামকে দেখবে কখন দেখবে জাহান্নামকে হাদিস এস রসুল্লা সাল্লা বলেছেন জাহান্নামকে কেয়ামতের মাঠে নিয়ে আসা হবে ওলাহু সাবৌর্ণ জিমাম তার থাকবে সত্তর হাজার লাগাম ফিকুল্লে জিমাম সাবৌর্ণ আলফল প্রত্যেক লাগামের সাথে সত্য হাজার ফেরিস্তা থাকবে কে আমাদের মাঠে জাহার্নামকে টেনে নিয়ে আসা হবে তখন প্রত্যেকেই দেখতে পাবে জাহার্নাম কী জিনিস সুতরাং বোঝা যাচ্ছে যে জাহার্নামকে প্রত্যেকেই কিন্তু দেখতে পাবে এটাই এখানে বোঝানো হয়েছে আবার দেখেন শুধু যে দেখতে পাবে এটা তো এখানে বলা হয়েছে অন্য আয়াতে বলা হয়েছে যে ওয়াঈম ইম কুম ইল্লা ওয়ারিদুয়া তোমাদের প্রত্যেকে সেটা পার হতে হবে যে পার হবে সে দেখবেই যেমন সেই আয়াতের তাফিরে এসেছে যে সেরাতের কথা বলা হয়েছে যেটাকে আমরা আমাদের দেশে ফুল সেরাত বলে থাকি অর্থাৎ সেই সেরাতে পার হতে হবে আর সেরাটটা হবে আলামাতনি জাহান্নাম জাহান্নামের উপরে সেটা বিস্তৃত থাকবে জাহানাভুর দিয়ে পার হতে হবে তো জাহানাভুর দিয়ে পার হওয়ার পরেও তারা সেটা দেখতে পাবে অর্থাৎ হাঁসড়ের মাঠও দেখতে পাবে পার হওয়ার পরেও সেটা পর সময় সেটা দেখতে পাবে আর যদি কেউ দুর্ভাগ্যবশত সেখানে যায় তাতে সে দেখতেই পাবে সেজন্য আল্লাহ তাই বলছেন যে কাল্লা জাহান্নামকে এমনকি আল্লাহ তালা সে সাক্ষ্য বানানোর জন্য কখনো কখনো জাহান্নামের সামনে রেখে দিবেন আরফ জায়গা আছে জাহান্নামের পাশে সেখান থেকে কিছু মানুষ জাহান্নামের শাস্তি তারা দেখতে পাবে কিভাবে মানুষদের শাস্তি হচ্ছে জাহান্নামের সেটা অবলোকন করতে পারবে এবং তারা এরপরে বলবে রব্বানা আল্লাহ তাহালনা মাহকা মালমিন আল্লাহ আমাদেরকে এদের সাথে রাখেন না আমাদের থেকে বের করে দেন যাহার নাম দেখতে পাবে এটাই হচ্ছে মূল কথা যে যাহার নাম দেখতে পাবে যদি কাফের হয় শুধু দেখা নয় সে ওখানে অবস্থানই করবে আর ইমানদার হয় সে জাহার নাম দেখবে তারপর তার মধ্যে ভাবান্তর জাগবে সে বুঝতে পারবে আল্লাহ ন্যায়মত জান্নাত কত বড় ন্যামত সেটা সে বুঝতে পারবে আল্লাহ তালা এরপর বলছেন যে সুম্মা আল্লাহ তবন্না আইনি লেখ সুম্মা লুস আল্নাউম আইন আয়ম তারপর তোমাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে ন্যায়ামত সম্পর্কে আল্লাহ কি কী ন্যায়ামত তোমাদের ছিল সে সম্পর্ প্রত্যেকটি ন্যামত সম্পর্কে জিজ্ঞাসিত হবো আমরা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে তোমাকে তো আমি অনেক কিছু দিয়েছি তোমাকে আমি দিয়েছি সন্তান দিয়েছি তোমাকে সম্পদ দিয়েছি তোমাকে সুস্থতা দিয়েছি শারীরিক সুস্থতা সার্বিক সুস্থতা তোমাকে দিয়েছি তোমাকে দুনিয়া চলার মতো সব কিছু দিয়েছি তার আদেশে আসছে যে তুমি নেতৃত্ব করেছ তুমি চলাফেরা করেছ তারপর কি করেছ এই নামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শুধু এই নয় খাবার দাবার ব্যবস্থা করেছেন পানি নেওয়ার ব্যবস্থা করেছেন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হাদিসে এসেছে রসুলল্লা সাল্লাম একদিন বের হলেন ক্ষুধার তাড়ানায় এমন সময় দেখতে ফেলেন যে আহবকরও বের হয়েছে এরপর ওমরও বের হয়েছে তাহা জিজ্ঞাসা করলেন এ রাসুলাল্লাহ কিসে আপনাকে বের করেছে রসুল্লাহ আসালাম বললেন যে জিনিসে তোমাদের বের করেছে সে জিনিস আমাকেও বের করে নিয়ে এসেছে তখন তারা তিনজন মিলে মদিনায় এক আনসারের বাড়িতে গেলেন এক আনসারির বাড়িতে গেলেন আনসারি বাসায় ছিলেন না রসুল ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে আনসারি আসলেন আসে দেখ রসুলকে দেখে খুশি হলেন তিনি বললেন যে এত বড় মেহমান আর কেউ কোনো দিন পায়নি আমার মতো মেহমান কেউ পায়নি আমি সবচেয়ে বেশি খুশি যে এত আবুব কসুল আসছে আবুব কে রস ওমর আসছে তিনি এই জন্য খুশিও বলেন আমার মতো মেহমানদারি আর কেউ করতে পারবে না আজকে আমি আপনাদের মেহমানদারি করি তাড়াতাড়ি করে তিনি কাঁচা পাকা খিজুর নিয়ে আসলেন নিয়ে এসে রসল্লা সাল্লাহ আসলাম এর সামনে রাখলেন আহুবকর এবং অমর সহ তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তা খেলেন খাওয়ার পরে তার নাম ছিল আবুল হাইসাম ইম্তাই ইয়হান তিনি সুরে নিয়ে আসলেন জবাই করার জন্য এটা দেখে রসল্লাহ আসলাম বললেন ইয়া কাওয়াল হালুব জবাই তুমি করবে তবে তুমি কখনও হালুপ জবাই করো অর্থাৎ ওই সমস্ত প্রাণী জবে করো যেগুলো দুধ দেয় যেগুলো দুধ দেয় না সেগুলো জবয় করো তাহলে আমরা তাতে খেতে পারবো তখন দুধ দেয় অর্থাৎ অর্থ করে সম্পদ নষ্ট করোনা না এর জন্য তুমি ওইটা নষ্ট করো না যেগুলো দুধ দেয় না সেটা একটা জবে করো তখন তিনি একটি সাগল জবে করলেন সাগর জবে করার ফলে তারা সবাই সে গোস্ত খেলেন খাওয়ার পরে সল্লাহল্লাহসাল্লাম তখন বললেন রাতস আল্না ওমেদিন আইন তোমাদেরকে এই নাম সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে কারণ তোমরা বের হয়েছিলি খুদার এখন পূর্ণ উদর নিয়ে বাচ্চ তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তো এই হাদিসটি এ আয়তের তফসিল হিসেবে কাজ করে যে প্রত্যেকটি মানুষ যে পানি পাচ্ছে খাবার পাচ্ছে রিবাস পাচ্ছে পোশাক পাচ্ছে তার প্রত্যেকটি জিনিস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যদি সে জিজ্ঞাসা আমাদের আমরা যা যা পাচ্ছি যদি জিজ্ঞাসা কারণে উত্তর দিতে না পারি তাহলে সেটার কারণে আমাদের শাস্তি হবে আর যদি উত্তর আমাদের কোনোরকম আল্লাহ তালা তা তার রহমত দিয়ে ঢেকে আমাদেরকে তিনি ক্ষমা করে দেন তাহলে আমরা জান্ন পেতে পারি আমরা আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে পারি মনে রাখবেন আল্লাহ তার আপনাকে পা দিয়েছেন আপনাকে পা দিয়েছেন এটা বড় ন্যারমদ এই পা দিয়ে অন্যায়ের কাজে যাওয়ার জন্য নয় আপনাকে চোখ দিয়েছেন এটা কত বড় ন্যামদ যার চোখ নাই তাকে যে দেখে আপনি শিখুন যে তার চোখ নাই আমার চোখ আছে এই চোখ দিয়ে আপনি কেন হারাম দৃশ্য দেখবেন এই চোখ দিয়ে হারাম দৃশ্য দেখা আপনার ন্যামতের না করার মতো আপনি এই ন্যামতের না করতে পারেন না করলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিই করতে হবে अल्लाह अपना कान दिए शुनबें भलो किसुद सुनबें शरियत जाने करीम शनु हादिस शनुआज़ शन दर्श शन कथा शुन भलो कथा सुन एट ना कर गान शनबें और अन्न कर बेड़बें खराब किसबेंवश्य जबदेही करते हैं अवश्य उचित आल्ला तला कथाय सन्तुष्टि आदि के फिर जावा सम्मानित दर्शकबिंद सुरार तापस করে আসলাম দেখলাম যে মূলত এই যে আল্লাহ তালার যে ন্যায়ামত আল্লাহ তালার ন্যামত থেকে যে জিনিসটি সবচেয়ে বেশি আমাদেরকে ভুলিয়ে রাখছে তা কিন্তু হচ্ছে তাকে আতুর পরস্পরের মধ্যে প্রতিযোগিতা সম্পদ অর্জনের এই প্রতিযোগিতা রসল্লা সাল্লা যেন একটা হাদিসে বলেছেন মাল ফখর আকশা আলাইকুম আলাইকিন আকশা আলাইকুম দুনিয়া যে তোমাদের জন্য আমি দারিদ্রতার ভয় করছি না ভয় করছি যে দুনিয়া তোমাদের উপর খুলে যাবে অর্থাৎ দুনিয়া তোমাদের উপরে এত বেশি প্রসার লাভ করবে तुम दुनिया कारण अन्न सबकि आज देखा जाए लक्ष लक्ष मानुष आवर्ती आयता हत्या तुम मकाव कबरे या उचित सबा कबरे जी जा कबर तैरि होते हो प्रस्तुत होते हो কবরে কিছু প্রশ্ন আছে সেই জন্য রসোল্লা সাহেষে দেখা যায় তিনি বলেছেন যে কবর হচ্ছে প্রথম মঞ্জিল প্রথম স্থান যেখানে মানুষ প্রবেশ করবে সেখানে যদি কোনো কেউ ভালো অবস্থানে থাকে পরবর্তী অবস্থানগুলোতে আরও ভালো হবে আর যদি সেখানে কঠিন হয় পরবর্তীগুলো আরও কঠিন হয়ে যাবে কবরে যাওয়ার আগেই আমাদের চেষ্টা করা উচিত এই প্রতিযোগিতা এই অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় কোনো ফায়দা নেই উপকার নেই এই প্রতিযোগিতা ত্যাগ করে কিভাবে ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যায় তার দিকে আমাদের ধাবিত হওয়া যেমন আল্লাহ তালা ভালো কাজের প্রতিযোগিতার জন্য বলেছেন ফাস্তা বিকুল খায়রত ভালো কাজে যেন আমরা প্রতিযোগিতা করি শাহবায়ে কেরাম ভালো কাজে প্রতিযোগিতা করতেন তারা দান করতেন আউ বকর রিয়াল তার জীবনে সব সম্পদ দান করেছেন ওমর আদিয়াল দান করেছেন ওসমান রাদ আল দান করেছেন শাহবায়ে কেরাম যখনই তাদের মনে হতো যে দুনিয়ার প্রতি তাদের মধ্যে কোনো মোহ এসেছে তখনই তারা দান করে ফেলতেন সেই চিন্তাভাবনা করা উচিত যে দুনিয়ার মোহ ত্যাগ করে আখ্রাতমুখী হওয়া উচিত এটা করলে আমরা আল্লাহ তাকাস থেকে মুক্তি পেতে পারব আমরা যে কাজ ভালো নয় যে কাজ সুস্থ নয় সে কাজের প্রতিযোগিতা লিপ্ত হব না ভালো কাজের প্রতিযোগিতা লিপ্ত হব। এবং সে কাজটি সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো তাহলে আল্লাহ তাল্লা সন্তুষ্টি বিধান করতে পারব এবং এইভাবেই আমরা আমাদের পূর্বশুরীদের অনুসরণ করতে পারব যে পথে চলে গেছে আমাদের রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সাহবাই কিলাম আলিম আজমাইন আবুবকর অমর ওসমান আলী রাজি আল্লাহ আল্লাহম তারা যেভাবে চলে গেছে এবং অন্যান্য সাহাবিরা যে তারা দুনিয়ার প্রতি কোনো মোহ অবলম্বন করেননি তেমনিভাবে সে মোহ অবলম্বন না করে আমাদেরকে আখরাত হতে হবে আল্লাহ আমাদের তো অভিযান করুন আল্লাহ রহমতুল্লাহ